পরম দয়াময় নিরতিশয় মেহির বান আল্লাহ হাকিম আল্লাহর তসবি করিয়াছে এমন প্রতিটি জিনিসই যাহা পৃথিবী ও আকাশ লোকে রহিয়াছে আর তিনি মহাপরাক্রমশালী ও সুবিজ্ঞ পৃথিবী ও আকাশ মন্ডলের রাজত্ব সার্বভৌমত্বের নিরঙ্কুশ মালিক একমাত্র তিনি জীবন দান করেন ও মৃত্যু দেন তিনি এবং সব কিছুর তিনি শক্তিমান ও তিনি প্রথম তিনি শেষ تيني بروكاشوماً تيني بروتشنو ايبوم تيني بروتشنو بشيادوهيتو هو الذي خلق السماوات والأرض في ستة أيامين ثم استوى على العرش. يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو معكم أينما كنتم والله بما تعملون بصير তিনি আকাশমণ্ডল ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করিয়াছেন অতঃপর আরসের উপর সমাসীন হইলেন যাহা কিছু মাটিতে প্রবিষ্ট হয় যাহা কিছু উহা হইতে বাহির হয় আর যাহা কিছু আকাশমন্ডল হইতে অবতীর্ণ হয় ও যাহা কিছু উহাতে উত্থিত হয় তাহা সবই তাহার জানা আছে তিনি তোমাদের সঙ্গে রহিয়াছেন যেখানেই তোমরা থাকো যে কাজই তোমরা করো তাহা তিনি দেখিতেছেন لهو ملك السماوات والارض والى الله ترجع الامور تনি পৃথিবি ও আকাশমন্ডলের রাজত্ব ও সর্বভুমত্তের একমাত্র অধিকারী siddhanta grahan o mimamsa sadhaner jonno somosto byapar taharer dike prottyabortito hoy yulijul layla fin তিনি রাত্রকে দিনের মধ্যে এবং দিনকে রাত্রের মধ্যে প্রবিষ্ট করান আর হৃদয় সমূহের গোপন ও প্রচ্ছন্ন তত্ত্বও তিনি জানেন ইমান আনো আল্লাহ এবং তাহার রাসুলের উপর এবং ব্যয় করো সেই সব জিনিস হইতে যেসবের উপর তিনি তোমাদের খলিফা বানাইছেন তোমাদের মধ্যে যেসব লোক ইমান এবং সম্পদ ব্যয় করিবে তাহাদের জন্য বিরাট প্রতিফল রু না তোমাদের কি হইয়াছে যে তোমরা আল্লাহর জানাইতেছে। আর সে তোমাদের নিকট হইতেছে তিনি তো সেই আল্লাহ যিনি তাহার বান্দার প্রতি সুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করিতেছেন যেন তোমাদিগকে অন্ধকারের মধ্যে হইতে বাহির করিয়া আলোকের মধ্যে লইয়া আসিতে পারেন আর সত্য কথা এই যে আল্লাহ তালা তোমাদের প্রতি অতীব করুণাশীল ও মেহরবান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 আর কি কারণ রহিয়াছে যে তোমরা আল্লাহর পথে সম্পদ ব্যয় করো না অথচ পৃথিবী ও আকাশমন্ডলের উত্তরাধিকার আল্লাহরই জন্য তোমাদের মধ্যে যাহারা বিজয়ের পর অর্থ ব্যয় ও জিহাদ করিবে তাহারা কখনো সেই লোকদের সমান হইতে পারে না যাহারা বিজয়ের পূর্বে অর্থ ব্যয় ও জিহাদ করিয়াছে তাহাদের মর্যাদা পরে অর্থ ব্যয় ও জিহাদকারীদের তুলনায় অনেক বেশি ও বিরাট उभय निकट्रुति करस्तुत तुम जहाँ किचु कर ऋ दिबे उत्तम ऋण जान आल्ला कैक गुण बृद्धि करा फिर दीते আর তাহার জন্য অতিব উত্তম সব রহিয়াছে সেই সেইদিন তোমরা মুমিন পুরুষ ও স্ত্রী লোক দেখিবে যে যেসবের নিম্ন দেশে ধারা সমূহ প্রবাহমান থাকিবে যাহাতে তাহারা চিরকাল থাকিবে ইহাই হইল বড় সাফল্য قيل ارجع وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور لهواب باطنه في الرحمه وظاهره من قبله العذاب شيدن منافق <تصفيق> كروش ও স্ট্রলগদের অবস্থা এই হইবে যে তারা মুমিন লোকদিকে বলিবে আমাদের দিকেও একটু তাকাও জানো আমরা তোমাদের নূর হইতে কিছুটা উপকার লাভ করতে পারি কিন্তু তাহাদিগকে বলা হইবে পিছনে যাও অন্য কোথাও হইতে একটি দরজা থাকিবে এবং বাহিরের দিকে আজাম তাহারা মুমিন লোক দিগকে ডাকিয়া ডাকিয়া বলিবে আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না মুমিনগঞ্জ জবাব দিবে হ্যাঁ কিন্তু তোমরা নিজেরাই নিজ দিগকে বিপর্যয়ের কবলে নিক্ষেপ করিয়াছিলে नियोजित आशा आका प्रतारित करेष पर्त आल्ला धोखा दी थकिल्ला কাজেই আজ না তোমাদের নিকট হইতে কোনো বিনিময় কবুল করা হইবে আর না সেই লোকদের নিকট হইতে যাহারা প্রকাশ্য করিয়াছিল। তোমাদের ঠিকানা চূড়ান্ত জাহান্নাম সেই জাহান্নামই তোমাদের খবরাখবর গ্রহণকারী এবং অতিশয় নিকৃষ্ট পরিণতি নিল্লাধী ও ইমানদার লোকদের জন্য এখনো কি সেই সময় আসে যে তাহাদের হৃদয় আল্লাহর জিকিরে বিগলিত হইবে এবং তাহার নাজিলকৃত মহাসত্বের সম্মুখে অবনত হইবে এবং তাহারা সেই লোকদের মতো হইয়া যাইবে না ইতিপূর্বে কিতাব দেওয়া হইয়াছিল পরে একটা দীর্ঘকাল তাহাদের উপর দিয়ে অতিবাহিত হইয়া গিয়াছে ইহাতে তাহাদের হৃদয় শক্ত হইয়া গিয়াছে এবং আজ তাহাদের অনেকেই ফাসিক হইয়া রহিয়াছে भलो भाव लल्ला दान कर विचार बुद्धि प्रयोग करे सब पुरुष एवं स्त्रीलोक सद्गा আর যাহারা আল্লাহকে শুভ ঋণ আছে। তাহাদিগকে নিশ্চয়ই কয়েক গুণ বৃদ্ধি করিয়া দেওয়া হইবে আর তাহাদের জন্য সর্বোত্তম সব রেনাহম আর যাহারা আল্লাহ এবং তাহার প্রতি আল্লাহর নিকট সিদ্ধিক ও শহীদ রূপে গণ্য তাহাদের জন্য তাহাদের সব ও তাহাদের নূর রহিয়াছে আর যাহারা কুফরি করিয়াছে এবং আমাদের আয়াত মিথ্যা মনে করিয়াছে তাহারা জাহান اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر ও চিলি কেমল খুসর বচুয়ি যু চাহ সরু মিল্লা খেছি শিদরি নি ও দু মচাম গুরু ভালো ভাবে জানিয়ে লো দুনিয়ার এই জীবন শুধু একটা খেলতামাশা ও মন ভুলানোর উপায় এবং বাহ্যিক চার্ত্রিক্য ও তোমাদের পরস্পরে গৌরব অহংকার করা আর ধন সম্পদ ও সন্তান সন্ততির দিক দিয়া একজনের অপরজন হইতে অগ্রসর হইয়া যাওয়ার চেষ্টা মাত্র উহা ঠিক এই যেমন এক পশলা বৃষ্টি হইয়া গেল তখন উহা হইতে উৎপন্ন সবুজ শ্যামল গাছপালা ও উদ্ভিদরাজি দেখিয়া কৃষক সন্তুষ্ট হইয়া গেল তারপর সেই ক্ষেতের ফসল পাকে আর তোমরা দেখো যে উহা লালচে বর্ণ ধারণ করে এবং পরে উহা ভুষি হইয়া যায় উহার বিপরীত হইতেছে পরকাল উহা এমন স্থান যেখানে রহিয়াছে কঠিন আজাব আর আল্লাহ ক্ষমা মার্জনা এবং তাহার সন্তোষ দুনিয়ার জীবনটা একটা প্রতারণা ও ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নহে سابقوا الى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والارض سابقوا الى مغفرة من ربكم وجنة السماء والارض দৌরব এবং একে অপর হইতে অগ্রসর হইয়া যাইতে চেষ্টা করো তোমাদের রবের ক্ষমা এবং সেই জান্নাতের দিকে যাহার বিশালতা ও বিস্তৃতি আকাশ ও পৃথিবীর ন্যায় যাহা প্রস্তুত করা হইয়াছে সেই লোকদের জন্য যাহারা আল্লাহ এবং তাহার রাসুলের প্রতি ইমান ইহা একান্তভাবে ভাবে অনুগ্রহ বিশেষ ইহা তিনি আল্লাহ বড়ই অনুগ্রহ শীল तुम आपतित है पूर्व एक रूप कर पक्षे खुबी सहज क्या এসব কেবল এই জন্য যেন যাহা কিছু ক্ষতি তোমাদের হইয়া থাকুক সে জন্য তোমরা হতাশাগ্রস্ত হইয়া না পড়ো আর যাহা কিছু আল্লাহতালা তোমাদিগকে দান করেন তাহা পাইয়া তোমরা গৌরবে স্থিত হইয়া না পড়ো আল্লাহতালা সেই লোকদিগকে পছন্দ করেন না যাহারা নিজদিগকে খুব বড় একটা কিছু মনে করে এবং অহংকার প্রকাশ করে নিজেরাও কার্পণ্য করে এবং অন্যদেরও কার্পণ্য করিতে উৎসাহ দেয় এখন যদি কেহ বিপরীত আচরণ গ্রহণ করে তাহা হইলে তাহার জানিয়ে রাখা উচিত আল্লাহ অমুখাপেক্ষী ও স্বয়ং প্রশংসিত সত্তা لقد ارسلنا رسلنا بالبينات وانزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وانزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس وليعلم الله وليعلم الله من ينصره ورسله بالغيب ان الله قوي عزيز আমরা আমাদের রাস্তুলগকে সুস্পষ্ট নিদর্শনাদি ও হেদায়ত সহ পাঠাইয়াছি এবং সেই সঙ্গে কিতাব ও মানদণ্ড নাজিল করিয়াছি যেন লোকেরা ইনসাফ ও সুবিচারের উপর প্রতিষ্ঠিত হইতে পারে আর আমরা ইস্পাত অবতীর্ণ করিয়াছি উহাতে বিরাট শক্তি এবং লোকদের জন্য বিপুল কল্যাণ নিহিত রহিয়াছে ইহা এই উদ্দেশ্যে করা হইয়াছে যেন আল্লাহ জানিতে পারেন যে কে তাহাকে না দেখিয়াই তাহার ও তাহার রাসুলগণের সাহায্য সহযোগিতা করে নিঃসন্দেহে আল্লাহরী আমরা নুহ ও ইব্রাহিম কে পাঠাইয়াছিলাম এবং এই দুজনের বংশে নবুয়াদ ও কিতাবের ব্যবস্থা করিয়াছিলাম উত্তরকালে তাহাদের সন্তানদের মধ্যে হইতে কেউ কেহ হেদায়েত গ্রহণ করিয়াছে আর অনেক লোকই ফাসিক খাইয়া গিয়াছে ثم قفينا على آثارهم برسولنا وقفينا بعيس بن مريم وآتيناه الإنجيل وجعلنا في قلوب الذين اتبعوه رأفة ورحمة ورهبانية ابتدعوها ما كتبناها عليهم إلا ابتغاء رضوان الله فما رعوها حقا ইহার পর আমরা পরপর আমার রাসুলগকে পাঠাইয়াছিলাম আর এইসবের পর মরিয়াম পুত্র ঈশা প্রেরণ করিয়াছি এবং তাহাকে ইঞ্জিল দান করিয়াছি যাহারা উহা মানিয়া চলিয়াছে তাহাদের হৃদয়ে আমরা দয়ামায়া ও সহানুভূতি সৃষ্টি করিয়াছি আর বৈরাগ্যবাদ তাহারা নিজেরা রচনা ও উদ্ভাবন করিয়া লইয়াছে আমরা উহা তাহাদের প্রতি ফরজ করিয়া দেই নাই কিন্তু আল্লাহর সন্তোষ সন্ধানে তাহারা নিজেরাই এই পন্থা অবলম্বন করিয়াছে আর উহা যথার্থভাবে পালন করার যে কর্তব্য ছিল তাহারা তাহাও করে নাই তাহাদের মধ্যে যাহারা ইমান গ্রহণ করিয়াছিল তাহাদিগকে তাহাদের প্রাপ্য সুফল আমরা দান করিয়াছি কিন্তু তাহাদের মধ্যে অনেক লোকই ফাঁসি ইমানদার লোকেরা আল্লাহ কে ভয় করো এবং তাহার রাসুলের প্রতি ইমান আনো তাহা হইলে আল্লাহ তোমাদিগকে তাহার রহমতের দ্বিগুণ অংশ দান করিবেন এবং তোমাদিগকে সেই নূর দান করিবেন যাহার সাহায্যে তোমরা পথ চলিবে এবং তোমাদের অপরাধ মাফ করিয়া দিবেন আল্লাহ বড়ই ক্ষমাশীল ও দয়াবান তোমাদের এমন আচরণ অবলম্বন করা আবশ্যক যেন আহলে কিতাবগঞ্জ আল্লাহর অনুগ্রহের উপর তাহাদের কোন একচটিয়া অধিকার নাই এবং এই কথাও জানিতে পারে যে আল্লাহর অনুগ্রহ তাহার নিজেরই ইচ্ছাধীন যাহাকে তিনি চাহেন তাহাকেই উহা দান করেন এবং তিনি বড়ই অনুগ্রহশীল